এই রমাদানবিজরিনাফিজে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 খারাপ আল্লা রসুল অন্যান্য যেমন সুদের ব্যবসা হত্যা এবং নারীর মর্যাদা হানি ইত্যাদি অন্যায় কাজের সাথে একই ক্যাটাগরিতে সুবাল ইমান গ্রন্থে আল বাহাকি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রসুল সাল্লা দীর্ঘদিন পর যখন কাবার সামনে উপস্থিত হলেন তিনি কাব্য দিকে তাকালেন এবং কাবাকে সম্বোধন করে বললেন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 কাবার একটি একটি করে পাথর খুলে ফেলা একজন মুসলিমের মর্যাদা বিষয়টা আল্লাহ আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি অমুক ভাই সম্পর্কে কোট কথা বলেছিলেন হ্যাঁ আপনাকে নিজের পক্ষে অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে আপনাকে জিজ্ঞেস করা হবে অমুক বোন সম্পর্কে কেন আপনি বাজে মন্তব্য করেছিলেন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 জিতবার চাইতে বিপজ্জনক আর কোনো অঙ্গ নেই তিনি বলেছিলেন তাকে জানানো হয়েছে যে বিচার দিবসে মানুষের জিত্বার চেয়ে বড় শত্রু আর কেউ থাকবে না একজন মুসলিম হিসেবে আপনার আদর্শ হওয়া উচিত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহু আসসাল্লাম আনাসেবিন মালিক রদিয়াল্লাহ আনহু বলেন তিনি দশ বছর রসুল্লাহ সাল্লাহু আলহিস্লামের খেদমত করেন এই দীর্ঘ সময়ে রসুলুল্লাহ সাল্লা আল্লাহাম তার উদ্দেশ্যে উফ শব্দটি একবারও উচ্চারণ করেননি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 এই মানুষগুলো আর কোন কারণে না শুধু নিজের জবানকে সংযত না করার কারণে জাহান নামের আগুনে পড়তে যাচ্ছে বিষয়টা খুবই অবাক করা অনেকে আছে যারা বড় বড় কোনো পাপ কাজের ধারে কাছেও যাবে না কিন্তু ব্যাপারে কথা বলার সময় নিজেদের জীব কোনো লাগাম দেয় না অসংযত থাকে এরা হয়তো তেমন লোক যাদেরকে দেখলে আপনি বলবেন আল্লাহ বারিক এদের মুখ হয়তো মিসওয়াক লম্বা দাড়ি সুন্দর হিজাব মসজিদে আসছে যাচ্ছে প্রতি বছরই ওমরা বা হজ করছে এমন তারা দিনই আমল করতে কঠোর পরিশ্রম করছে ঠিকই কিন্তু নিজের জিবাহকে সংযত না করে তাদের ভালো ভালো আমলগুলো অন্যদের দিয়ে দিচ্ছে আল কিতাবে ইমাম একটি করেছেন যা বর্ণনা করেছেন বারা ইবনে আজিবাদ আনহু মুস্তাক আল হাকিমে বলা হয়েছে হাদিসটি বুখারি ও মুসলিমের সাথে সংগতিপূর্ণ অবশ্য কিছু আলীম এই হাদিসকে দুর্বল বলেছেন তবে অনেকে এটা গ্রহণ করেছেন হাদিসটিতে বলা হয়েছে রিবার তিয়াত্তরটি আছে। অন্য বর্ণনা আছে রিবার আছে। এর মধ্যে সর্বনিম্ন পর্যায় হল নিজের মায়ের সাথে করা পাপের সমান। আবার রিবার নিকৃষ্ট রূপ হলো অপর মুসলিমকে অসম্মান করা নিজের জিহ্বার ব্যাপারে সতর্ক হন কারণ জাহান নামের অধিকাংশ শাস্তির জন্য এটাই দায়ী আপনি নিশ্চয়ই কবরের শাস্তি ভোগ করতে চান না মাঝে মাঝে দেখা যায়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 কবরে গিয়ে বুঝি সে নববিবাহিত বর অথবা কনের মতো শান্তির ঘুম দেবে না বিষয়টা মোটেও এতটা সহজ নয় রসুল সাল্লুসাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন ওই কবরে এক লোককে শাস্তি দেয়া হচ্ছে তাকে শাস্তি দেয়া হচ্ছে জিত দিয়ে কিছু বলার কারণে কিছু মানুষ কিবতের পক্ষে সাফাই গায়ে এই বলে যে আমি এটা তাদের সামনেও বলতে পারব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 তাহলে সেই সারা রাত জেগে থাকার সবাব আপনি ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লিউড কম স্ল্যাশ রেঞ্জ অফ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম raindropsmedia 2015